তোমা বর্জ্যের প্রভাবে আমি মুক্ত হব এবং আমার চিত্ত স্থির করে আমি নারদমণি আদি মহান ঋষিদের গতি লাভ করবো যে কথা ভগবান সংখর্ষন স্বয়ং বলেছেন তাৎপর্য অহং যদি তার মনকে শ্রীকৃষ্ণ বিষ্ণু সংখ্যা অথবা অন্য কোন বিষ্ণু মূর্তির শ্রীপাদ পদ্মে স্থির করতে পারেন তাহলে তিনি সার্থক হবেন সং তা বজ্র করতে অনুবাদ বসে যান সব অনুবাদ করবেন না কিন্তু আপনি যদি অনুবাদ বসে আমার অনুরোধ ভগবান প্রদপ্ত বর্জ আঘাতে আঘাতে যার মৃত্যু হওয়া ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্মে তার চিত্রস্থির করে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন ভক্ত সর্বদাই তার জড় দেহ ত্যাগ প্রস্তুত থাকেন দুর্ভাগ্য বসত দেহে বিনাশ যদিও অবশ্য মুখের তাদের দেহের উপরে পূর্ণ আস্থা স্থাপন করে এবং ভগবত ধামে ফিরে যেতে কখনো আগ্রহী হয় না ওম জ্ঞান জ্ঞানশলা শ্রীগুভ না kundam সুখম রূপজ উথু গোষ্টবতী yasya গিবরমহ রাধিকা shri শ্রীগুম ধ দেহম শ্রীগুড় শ্রিয় পদকম শ্রীগু বৈষ্ণবঘুক্ত সজীব সাবধূত্রেতন্যব শ্রীরাধা কৃষ্ণ পাশন এধ্যায়েশে দিব কি ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেন দামিমচাসিম আসরে ভগবান শ্রীকৃষ্ণ ফর্থ অর্থাৎ অর্জুন কে বলেছেন যে অসুদে অসুদের অভিমান ক্রোধক ফারুষম অনেক করক কথা বলো অপ্রিয় কথা বলো অজ্ঞান মানে এই সকল গুণ অসুর চরিত্র উপস্থিত থাকে তো বিদ্র অসুর তার নাম হচ্ছে তার দিব্য চিত্ত আছে প্রহ্লা মহারাজ তার জন্ম হলো অসুর্য আসুর বর্জ থেকে মনে শ্রেষ্ঠ অসুর থেকে হিরণ্যের কাশী তবু তার চিত্তবৃদ্ধি কৃষ্ণের চরণে কখনো কখনো দেখা যায় কিছু লোক জন্মা নিজ ক্ষুর হয় তবু তাদের ভক্তি ভাবনা প্রবল থাকে এবং দেখা যায় কি দেখা যায় যে কিছু লোক সৎখুর ব্রাহ্মণ খুল দেব খুল মধ্যে জন্মগ্রহণ করে কিন্তু তাদের মতি কৃষ্ণ বিমুখ থাকে যে রাক অনেক রাক্ষস এই খি যুগে ব্রাহ্মণ খুলে জন্মগ্রহণ করবে মনে ওইসব রাক্ষস যারা শেষ ভাগে শ্রীকৃষ্ণের হাত থেকে বধ ছিল না এবং সেইভাবেই মুক্তি প্রাপ্ত করিনি তারা পরে পরের জন্য এই খলিযুগ ব্রাহ্মণ খুলে মধ্যেই ছিল বিশেষ করে ওই ব্রাহ্মণের যারা বেদশাস্ত্র পাঠ করে কিন্তু তাদের সিদ্ধান্ত হচ্ছে যে জীব তারা অসুর মনে করা উচিত উষ্ণ কুলে জন্ম গ্রহণ করলেও যদি কেউ কৃষ্ণ বৈমুক্ত এবং কেউ যদি অসুর খুলে জন্মগ্রহণ করে কিন্তু প্রঘাঢ় কৃষ্ণ ভক্তি করে সেই ভক্ত দেব দিব্য ভগৎগীতায় শ্রীকৃষ্ণ বলেন দূত সার্গে লোক দায়ুর এই বচা জড় জগতে দুই শ্রেণী লোক আছে একটা আছে দেব এবং অন্য হচ্ছে অসুর তৃতীয় শ্রেণী নাই দুই শ্রেণী আছে এবং এই দুই শ্রেণীর দুই পদ পদ্মাণেও আছে এবং এই দুই শ্রেণীর কি কি লক্ষণ মুখ্য লক্ষণ কি আছে এইজন একজনকে দেব বলে কেন অন্যজনকে অসুর বলে কেন কি আছে সার্গ লৌক দাইব আসুর এবং চা বিষ্ণু ভক্ত স্মৃত দৈবা আসুর স্থ বিষ্ণু ভক্ত হচ্ছে দে এবং তা বিপরীত অছেন অসুর এখানে এই বৃত্তে দেখা যাচ্ছে যে ইন্দ্র যে দেবরাজ দেবেন্দ্র তা প্রসিদ্ধ নাম দেবেন্দ্র ইন্দ্র তো অসুর অসুর দেয়ের মতো ব্যবহার করেন এবং বৃদ্ধ পূর্ণ ভক্তিময় আছে তো ইন্দ্রদেব এই অবস্থায় অসুরদের মত ব্যবহার করেন কারণ তিনি নিজে দেহ রক্ষা দেহ হ্যাঁ করার জন্য খুব আগ্রহে আছে বত্রাসুরে বধ করার এবং বৃত্র তিনিও খুব আগ্রহে আছেন যে ইন্দ্রদেব আমাকে বধ করবে। কারণ শীঘ্রই তো ইন্দ্রদেব তো নিজের শরীরের জন্য ভয় করে বৃত্রাসুর তো ভয় করেন না বিদ্রাসুর ইচ্ছা আছে ঐশ্বরের ত্যাগ ঐশ্বরীর ভক্ত সর্বদাই তার জড় দেহ তার কথে প্রস্তুত থাকে তো আমাদের মধ্যে কত লোকজন ভক্ত আছে আমরা সকলেই প্রস্তুত আছি শুরু ত্যাগ করার জন্য আপনারা রাজি হবে খুব ভালো আমি শীঘ্রই ভগবানের ধানে চলে হবে অনেক ভালো রান্না করা হবে আমাকে বারবে না ভক্ত আছে সবাই জান ব্রহ্মা বারণেন্দ্র রুদ্র মারুথ স্টুন বন্ধী দেবাই ভাগবতাই বলা হয়েছে যে সব মহান দেবগণ ব্রহ্ম রুদ্র মরু ইন্দ্র ইত্যাদি ভগবান দিব্য ভগবান দিব্য স্তুতি আরাধনা করছেন দে কিন্তু তার থেকে অনেক বড় ভক্ত হচ্ছে ভক্ত কিন্তু বর্ণিত হচ্ছে ইন্দ্র দেবেন বিত্রাসুর ইন্দ্র হচ্ছে ভক্ত কিন্তু আমি আমি ভক্ত আমি ভগবান বিষ্ণুকে আমি একটু পূজা তুজা করি এবং বাকি সময় সারাদিন আমি অপসরা সাথে ডান্সিং করি সোমরা পান করি খুব ভালো এখানে স্বর্গলোকে খুব ভালো জীবন সব বিষ্ণু ভগবানের দয়া এবং কখনো কখনো আমাদের আক্রমণ করে তো সেই সময় আমরা বিশেষ করে তীব্র ধ্যান করি বিষ্ণুর চরণে ও বাকি সময় বিষ্ণু ভগবানকে আমরা মানি ভগবান আছে বৈকুণ্ঠ লোকে তো ঠিক আছে তুমি সেখানে থাকো সেখান থেকে আমাদের আশীর্বাদ সবকিছু তো ইন্দ্র হচ্ছেন ভক্ত কিন্তু সমর্পিত ভক্ত নকাম ভক্ত এবং সুর তো নিষ্কাম ভক্ত আছে। কারণ তাদের একমাত্র কামনা আছে বিষ্ণুর চরণ প্রাপ্তি এবং ইন্দ্রদেবের অনেক কামনা আছে সেই জন্য ইন্দ্রদেব পদ প্রাপ্ত হয়েছিল ভক্ত কিন্তু তাদের অনেক মায়ক অভিলাষ থাকে এবং বিত্রাসুর হচ্ছেন পরম ভক্ত কামনা যদি থাকে শুধুমাত্র বিষ্ণুচরণ শিব করা তো তাহলে তিনি ইন্দ্রদেবের সাথে লড়াই করছেন কেন কারণ সেটা তার যার জন্য তার জন্ম হল এই উদ্দেশ্যে সেই জন্য তিনি নিজের কথাব্য সাধন করবের সাথে যুদ্ধ তবু তাদের এই ব্যাপারে নিজের কোনো বিশেষ রুচি না তাদের একমাত্র ধ্যান হচ্ছে কিভাবে আমি বিষ্ণু চরণ করব ইন্দ্রদেব তার বজ্র দ্বারা আমাকে বধ করবে তো সাধারণত যদি একজন অন্যকে মারা জন্য আসে তো সেই অন্য ব্যক্তি খুব ভয়ভীত হয়ে যায় শীঘ্রই যাতে আমি শীঘ্রই ভগবানের কাছে ফেরে যেতে পারছে ভক্তি ভাবনা আমাদের সকলে স্মরণ করতে হবে যে শীতের আসছে আমরা সকলে মরণের চল্লিশ বছর পরে আমাদের সকলে এই দেহ করতে হবে স্মারণ নিত্যমানিত্যাত বম উপদেশ আছে সদর করব কি সেই জন্য হম আসলে হারি নাম আমরা যে কোনো জায়গায় করতে পারি কিন্তু মন্দিরে বিশেষ প্রয়োজন আছে এইসব হারি কথা কীর্তন এবং শ্রবণ সব জায়গায় না সব মন্দির আমরা সব কথা বলতে পারি না সব মন্দির আমরা বলতে পারি না সর্বধামান্তর মাম সরনাম আমরা যদি বাবা লোকনাথ মন্দির এইসব কথা বলবে তো লোকের আপত্তি করবে তো আমাদের ভগ এখানে আমাদের অন্য ভগবান আছে এই খ্রিস্ট ভগবানের কথা বলছিস কেন সেই জন্য আমাদের নিজে মন্দির স্থাপন করা দরকার আছে ঠাকুর দর্শন সেটা কনিষ্ঠ অধিকারী ভক্তদের জন্য কথা শ্রবণ করে সেটাধিকারীদের জন্য শরণাগত হওয়ার জন্য তো আমরা এই বিদ্রাসুর দেবন্ধে শুনছি যাতে আমরা তাদের মতো মনোভাব গ্রহণ করতে পারি পোষণ করতে পারি সাধারণত আমরা নিজের শরীরের জন্য খুব ব্যস্ত থাকে। খুব যত্নের সহিতে আমরা নিজের শরীরে পালন পোষণ করি কিন্তু যে আমাদের ভক্তির পালন ও পোষণ করার দরকার আছে সেই দিকে আমাদের আমরা যদি এই দিনে খাই না আমরা খুব দুর্বল মনে করি একদিন না আমরা যদি ছয় সাত ঘন্টা অবকাশ করি মানে খাইনা সকাল আমরা খাই তারপর দুপুরে আবার খেতে লাগে এখন খাওয়ার সময় হচ্ছে যদি প্রসাদ পাই না আমরা খুব দেখু হয়ে যাই তো আধ্যাত্মিক বল প্রাপ্ত করার জন্য আধ্যাত্মিক খাওয়া দরকার আধ্যাতিক খাওয়া মানে উদাহরণ পাঠ এইসব করা দরকার আছে নয়তো আমাদের দুর্বলতা হবে আধ্যাত্মিক দুর্বলতা তো আমরা যদি শুধু শারীরিক জন্য উৎসাহী আছে শারীরিক পোষণের জন্য উৎসাহী কিন্তু আমাদের বিশেষ উৎসাহ থাকে না আমাদের আধ্যাত্মিক জীবনের পোষণ করার জন্য তাহলে বুঝতে হবে যে আমরা কৃষ্ণের পথে ফতিক নয় আমরা মৃত্যুর পথেই ফটিক কারণ বুঝতে হবে যে মরণ হবে তার পরে কি হবে আমরা কি কৃষ্ণের কাছে যাব না পুনরাবি জানান পুনরাবি মারানাম পুনরাবি জানানি জঠরে সয়নাম আমরা আবার অন জননের জঠরে করবকে করবো কেন জননী জন্ম ভূমিষ্ঠা স্বার্গাম এইবার জননী আমাদের কত জন হয়ে গেছে কত জন নেই আমি যখন খুকোর ছিলাম সেই সময় আমার খুব স্নেহবতী মাথাশ্রী ছিল খুকুর খুকুরই আমি যখন বেড়ায়ল ছিলাম সেই সময় আমার খুব স্নেহবতী পুজো মাথাশ্রী বেড়ায়ল ছিল আমি যখন সেই সময় তো সকল জন্মে আমরা মাথা পিতা পাই কত মাতা পিতা হয়ে গেছে আমাদের বিদ্রাসুরা তার আগে জন্ম তিনি চিত্র রাজ চিত্র কেতু নামক পুত্র ছিল অনেক দিন পরে তার একমাত্র পুত্র জন্মগ্রহণ হয়েছিল এবং সেই শিশু পুত্র দিন পরে মারা গেছে চিত্রকেতুর অনেক ছিল তাদের মধ্যে তারা ষড়যন্ত্র করেছে এবং দিয়ে হত্যা করেছে তো চিত্রকেতু রাজ মর্মহত্যা ছিল তো সেই সময় নারদ মুনি এই শ্লোকে চিত্র নারদ নারদমুনির স্মরণ করে সেই সময় নারদ নারদমুনি এসেছেন এবং শোকগ্রস্ত চিত্র এই তো দুঃখী হচ্ছে হচ্ছে কেন তো চিত্রকেজ বলেছে যে আমার একমাত্র পুত্র তো গেছে শক্তি নারদ মুক্তি আত্মা যে চিত্রকেতুর পুত্র রূপে ছিল যে আগে সেই রূপ গ্রহণ করেছে তো দিব্য বাণী সকলকে পরিবেশন করেছে সেটা বলেছেন যে এই মূর্খ এই রাজা এই মূর্খ মনে করছে যে সেই আমার বাবা আছে কিন্তু আমার কত বাবা হয়েছিল আমার অসংখ্য কটি কটি বাবা ছিল তো এইভাবে বুঝতে হবে যেমাত্র বাবা হচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছু এবং যতক্ষণ পর্যন্ত আমরা স্বীকার না করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের একমাত্র পিতা মাতা পিতামাহা বন্ধু ভাই পালক পোষাক পুনরাবি জানানি জঠরে সেই জন্য আমরা ভগবতের কথা শুনি ভাগবতে ওই সব উপদেশ যা ভগবত গীতায় আছে তা ব্যবহারেক শ্রীমদ্ভাবৎ যে অন্ধকার স্মরণ মুর প্রয় সদ্ভাবজে না সংশয় যে শ্রীকৃষ্ণ বলেন মৃত্যু সময়ে দেহত্যাগর সময়ে আৃষ্ণ কে স্মরণ করেন সেই আত্মা আমার কাছে ফিরে আসে এই কথায় কোনুরা তার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি এই সময় মৃত্যু সময়ে ভগবান সংখ্যা স্মরণ করবো তো অবশ্যই আমি তার কাছে ফিরে যাব ইনি যখন পূর্ব জন্মায় চিত্রকেতু রূপে ছিলেন তিনি সেই দেহে সংখ্যা ভগবানের কাছে চলে গেছে তার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি সংখ্যাশন পদ প্রাপ্ত হব যদি এই মুহূর্তে ইন্দ্রদেবের কৃপায় তা বজ্র দিয়ে আমি মারা যাব তো আমাদের সকল সকলে স্মরণ করতে হবে এবং সেই মরনের সময়ের জন্য এখন আমাদের অভ্যাস করে দরকার সেই অভ্যাস হচ্ছে কৃষ্ণ ভক্তি সাধনা শীষ মুহুর্ত কৃষ্ণে স্মরণ করতে হবে কিভাবে আমরা খ্রিস্টকে স্মরণ করতে পারি যদি সার জীবনে আমরা অভ্যাস করে সেই স্মরণ করা সেই জন্য খ্রিস্ট ভক্তি সাধনা করা শ্রবণম কীর্তনম এই দুই ভক্তি অঙ্গ ভক্তি অঙ্গ দ্বারা আমাদের খ্রিস্ট স্মরণ হবে সাথে সাথে বৈষ্ণব কৃপা পরিহার্য আছে এইসব আমরা যা আমরা শিরপ্রপাতে কৃপায় পেয়েছিলাম এবং প্রতিদিন আমরা ভাত খাই হরে কৃষ্ণ কোন প্রশ্ন আছে এর সম্বন্ধে থাকতে পারে শিলপ্রসলে প্রভাবাদে তো প্রশ্ন নিলেন না কোন প্রশ্ন হচ্ছেন জননেই হচ্ছেন কৃষ্ণ পিতা হাজার ধাত পিতাম এই শ্লোক আছে ভগবদ্গীতা বেদ পবিত্র অঙ্কার রিক্সা মাজ আমরা কৃষ্ণকেই বলছি অনান্য দেবতা কি অনন্য দেবতা আছে তাদের পুজো করা প্রয়োজন আছে মূর্খ লোকদের জন্য সেটা শ্রীকৃষ্ণ বলেন ভগবত গীতা শ্রীকৃষ্ণ বলেন যে অল্প সম্পন্ন লোকের জন্যে অনন্য দেবতা দেব পূজা করে এই পার্থিব জগতে লোকের বিশ্বাস থাকে দেবতা তাকে আমরা কারণ আমরা জানি যে তার বড় পদ প্রাপ্ত হয়েছে এবং এখানে যদি আহ মন্ত্রী না এই দেশে প্রধানমন্ত্রণী আছে না প্রধানমন্ত্রণী প্রেসিডেন্ট আছে না আসলে আমরা অবশ্যই তাকে সম্মান দেব তো ঠিক সব দেবতার তার সব মন্ত্রী মঞ্চী ভগবানের আছে তো প্রকৃত প্রকার আমাদের মত সাধারণ ব্যক্তি আছে তার দুই হাত আছে এক মাথা আছে তো কোন ফলে জন্ম ক্রেতা হচ্ছে যে আজকে ইন্দ্র আছে তো কিছু সময় পরে তো আমাদের মতো সাধারণ ব্যক্তি না পিপিলেখা আলাদা ভগবান বিষ্ণু ভগবানি আলাদা ভগবান কৃষ্ণ দাসড় ইন্দ্র ব্রহ্মা চন্দ্র এইসব পথ খনস্থায়ী আছে কথা ওই বিদ্যাপতি কবি বিদ্যাপতি বলছেন যে কত ছথর আননা মরে মরে যাওতো কথর ছতর আননা এসেছে গেছে ব্রহ্মপদ সেই তো অস্থায়ী আমাদের হিসাবে তার জীবনায়ু খুব দীর্ঘ আছে কিন্তু ব্রহ্মার পুরা জীবন ভগবানের এই শ্বাসের মধ্যে থাকে হরে কৃষ্ণ